আলহামদুলিল্লাহ রবিলমিন সৌলত ওসলামফলিয় ইমুরসলীন মহমসিমিন ইমান সুপ্রিয় ভয়া আজকে বন্ধুগন আসকা মদ আলোচনা। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইমানের ছয়টি রোকনের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা সংক্ষিপ্ত আলোচনা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ ইমানের ছয়টি রোকন তার মধ্যে প্রথম রোকন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস বা আল্লাহর প্রতি ইমান আনার সাথে কয়েকটি বিষয় সংশ্লিষ্ট তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ তাল অস্তিত্বে বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাল্লার যে তৌহিদ स्वीकार हौहिदुल आसमाफा तथा आल्ला नाम रही नाम डाका विश्व তৌহিদের প্রকার আলোচনা করা আল্লাহ এই বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে রব্বুর আলমিন তিনি যে রব তিনি মালিক তিনি স্রষ্টা তিনি রিজিক তিনি সকল কিছুর নিয়ন্ত্রণকারী এই বিশ্বাস করা তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা আসমা এবং সেফাতের উপরে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ বলছেন দ্বিতীয় রক্ষণ হচ্ছে আল্লাহ তালা ফেরিস্তাদের প্রতি বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তালা এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ তালা মাখলুক মধ্যে বা সৃষ্টি জগতের মধ্যে ফেরিস্তারাও এক ধরনের মখলুক তবে ফেরেস্তাদের কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই ফেরেস্তারা হচ্ছেন আল্লাহ বিশেষ সৃষ্টি বা দিয়ে তৈরি করেছেন এই মধ্যে কিছু এবং বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ফেরেস্তারা কখনোই গুণা করেন না কখনোই আল্লাহ তালা নাফারমানি করেন না লাই আসুন আল্লাহ আমার আল্লাহ তালা বলছেন তারা কখনোই আল্লাহ তালা তাদেরকে যে আদেশ করেন সেই আদেশের তারা খেলাফ করে বা বিরোধিতা করে না ওয়াইফ আলুন মায় ওমরুন বরং যাকে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ সে পালন করে যাচ্ছে তো ফেরেস্তাদের প্রতি বিশ্বাসে আরেকটি বিষয় হল আরেকটি দিক হচ্ছে ফেরেস্তাদের মধ্যে যাদের নাম আমাদের জানা রয়েছে সেই নামের বা তাদের প্রতি বিশেষভাবে বিশ্বাস করা আর যাদের নাম আমাদের জানা নেই তাদের প্রতি সার্বিকভাবে বিশ্বাস করা আমরা যাদের নাম জানি যেমন জিবরিল মিকাইল সফিল মালাকুল মউত এরপর মুনখান নাকির এরপর মালেক রিয়ান এইভাবে বিভিন্ন ফেরেস্তাদের নাম আমরা জানি ভাইরা সুপ্রিয় বন্ধুগণ ফেরেস্তাদের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে তাদের কর্মের প্রতি বিশ্বাস করা বিভিন্ন ফেরেস্তাদেরকে রবুল আলমিন বিভিন্ন কাজ দিয়েছেন তো যা যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সেই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে যাচ্ছে সেই কর্মের প্রতি তাদের সেই কর্মের প্রতি বিশ্বাস করা যেমন জিবরিন আলাইসালাম এ পৃথিবীতে জগতবাসীর কাছে বিশেষ করে নবীদের কাছে ওহিনী আসতেন নবীদের কাছে ওহিনী আসতেন এ সুতরাং তার তার যে কাজ এটার প্রতি বিশ্বাস করা তেমনি ভাবে মালাকুল মাউত মৃত্যুর ফেরিস্তা তার কাজ হচ্ছে মানুষের রোহ কে আত্মাকে কবজ করে নিয়ে যাওয়া আল্লাহ তালের আদেশে বা আল্লাহ তাল ইচ্ছায় এরপরে কমানিবিন যাদের কাজ হচ্ছে মানুষের আমল গুলো লিপিবদ্ধ সার্বিকভাবে বিশ্বাস করা সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগান এমানের আরেকটি রোকন হচ্ছে বা তৃতীয় রোকন হচ্ছে আসমানি কিতাব প্রতি বিশ্বাস করা রবুর আলমিন এই পৃথিবীতে মানুষের হেদায়তের জন্যিম এগুলো হচ্ছে শ্রেষ্ঠ কিতাব তো কিতাব সমূহের প্রতি বিশ্বাসের একটি ধরন হলো যে আমরা যে সকল কিতাবের নাম জানি সেগুলোর প্রতি সেগুলোর প্রতি বিশেষভাবে বিশ্বাস করা আর যেগুলো নাম আমাদের জানা নাই जिल करसमीटार नहीं दिखे आसमानी कितब नजिल रबुल आलमीन बंद कर दिए अर्थात कुरान नजिले मध्यमे আসমানি কিতাব নাজেল হওয়া বন্ধ হয়ে গেছে আর কোন আসমানি কিতাবেন সে বিকৃত হয়ে গেছে এগুলো হচ্ছে কিতাব সমূহের প্রতি বিশ্বাসের অন্যতম একটি দিক আরেকটি দিক হলো আসমান কিতাবের ভেতরে যে কিতাবের বিধি বিধান ইসলামী শরীয়তে সে রহিত করে দেয়নি বা মানসুখ করেনি সেগুলো সেগুলোর আমল করা আর যেগুলো আলহামের উপরে নাজিল হয়েছে আলকুর আনুল করিম সুতরাং সেই হচ্ছে আমাদের আসল গাইডলাইন বা মূল নীতি হচ্ছে আমাদের আসল কোরআন নাজিল হওয়ার পরে সকল আসমানি কিতাব রহিত হয়ে গেছে তবে কোরআন যে সকল বিধিবিধান বাকি রেখেছে সেগুলো আমরা পালন করবো আর সার্বিকভাবে কোরআনের সকল বিধি বিধান সকল নীতিমালা সকল গাইডলাইন গুলো আমরা মেনে নেব সম্মানিত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস অন্যতম বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ এই জমিনে তার বান্দাদের হেদায়তের জন্য যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তালা বলছেন রসুল আমি বিভিন্ন উম্মাতের মাঝে বা সকল উম্মের মাঝে রাসুল প্রেরণ করেছি বর্জন করো সুতরাং এই জমিনে অসংখ্য নবী এবং রাসুলদের কে রব প্রেরণ করেছেন জগতবাসীর হেদায়তের জন্য রাসুল এবং নবীদের প্রতি বিশ্বাসের কয়েকটি দিক তার মধ্যে অন্যতম হল যে সকল নবী এবং রাসুলদের নাম আমরা জানি তাদের প্রতি বিশ্বাস বিশ্বাস করা যেমন মুসা নো আদম এরপরে আলিম দাউদ আলিমাম এভাবে বিভিন্ন নবীদের আমরা নাম জানি এবং সর্বশেষ আর যাদের নাম আমাদের জানা নাই তাদের প্রতি সার্বিকভাবে বিশ্বাস করা নবীদের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হল সকল নবীগণ আল্লাহ তাল পক্ষ থেকে আসছেন এবং তারা যা বলতেন সব কথাই আল্লাহ তাল পক্ষ থেকে যত কথা বলতেন সবগুলো ছিল সত্যি কথা মিথ্যা কোন লেস মাত্র তার মধ্যে নেই দের প্রতি বিশ্বের আরেকটি দিক হচ্ছে নবী আসা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে কারণে আমরা আমল করব আর যেগুলো মানসুখ হয়ে গেছে সেগুলো আমল করবো না আর রসদ সাল আলী সাল্লাম আমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ তার জীবনের সকল কর্মকণ্ড আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নিতে হবে সম্মানিত ভাইরা সুপির বন্ধুগণ ইমানের পঞ্চম আরেকটি রকম হচ্ছে এবং জীবনের প্রতি বিশ্বাসের কয়েকটি দিক হল আমাদেরকে পুনরায় উঠানো হবে এবং আমাদের হিসাব নিকাশ হবে আমাদের দুনিয়ার সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশের পরে সেগুলোর উত্তম জা দেওয়া হবে সলিহিনদেরকে আর বদকার যারা যারা খারাপ লোক তাদেরকে শাস্তি দেওয়া হবে এই সকল বিষয়গুলো বিশ্বাস করা বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তালা এই জমিনে যা কিছু হবে না হবে সকল তাকদির ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা এটি হচ্ছে ইমানের ষষ্ঠ রোকন আল্লাহ তালা আমাদের সকল ইমানের রোকন গুলো সম্পর্কে আরো সূক্ষ্ম আলোচনা জানার বুঝার এবং অনুধাবন করার তফিদান করুন আমি ইসলামকে